بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم رب جعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا প্রিয় শ্রোতা উপস্থাপিত হচ্ছে তাফসিরে জালালাইন থেকে সুরা বাকারা আয়াত 125 থেকে 126 পর্যন্ত মানুষের জন্য প্রত্যাবর্তন স্থল বানালাম সব দিক থেকে তারা ফিরে আসে আল্লাহ এমন এক দিচ্ছেন সেখানে কেউ যখনই যায় কেউ যখন যায় তো সে পুনরায় আবার যাওয়ার জন্য দৃঢ় সংকল্প করে এই জন্য আসছে আসতে মাথা আবা আবা বলা হয় দ্বিতীয়বার যাওয়া দ্বিতীয়বার যাওয়া মার জিয়ান ইলেই আর ইয়ার জিয়াউ না ইলেই বাইতুল্লার দিকে ফিরে আসে তার মানে একবার আসার পর আবার ফিরে আসে আবার আসে বাইতুল্লার কাছে মিলকুল্লি জাহানী ও আমনা না মাসদার ইসমে জরফের মারানায় এবং তাদের জন্য নিরাপদ জায়গা আমি মানুষের জন্য প্রত্যাবর্তন স্থল এবং নিরাপদ জায়গা বানালাম যেগুলো অন্যান্য জায়গায় হতো কোন ব্যক্তি হরমের সীমার ভিতরে তার বাবার হত্যাকারীকে পেত। কিন্তু সেই ব্যক্তির কতল হত্যায় তাকে ওই ব্যক্তিকে হত্যা করতে উদ্বুদ্ধ করত না ফালা ফালা আর ফিরতেছে হলো আর রজুলের দিকে দেখো ফালা ইউহাই ইজুহু এর উপরে পাঁচ নম্বর হাসিয়াটা দেখো তাহলে পরিষ্কার হবে দেখো ফালা ইউহাই ইজুহু এর মা না হলো ফালা ইউহারু কতলুহু আবাহু ওই যে কাতেলের দিকে বাবাকে হত্যা করেছে এই কতলটায় রজুলকে উদ্বুদ্ধ করত না ইব্রাহিম এবং তোমরা ইব্রাহিমের দারাবার জায়গা টিকে জায়গা রূপে গ্রহণ করো নামাজের জায়গা বানাও ইব্রাহিমের দার জায়গা টিকে তোমরা নামাজের জায়গা বানাও এটা ঈদ জালনা এই জালনার উপরে আকফ হবে তবে এখানে একটা মাহুদ তাহলে হবে এবং আমি ইব্রাহিম দ্বারা উদ্দেশ্য হলো সেই পাথর যার উপর হজর ইব্রাহিম আলিহি ইসলাম দাঁড়িয়ে কাজ করতেন ইন্দা বিনা ইল বাইতুল্লাহ নির্মাণ করার সমান যখন বাইতুল্লাহ নির্মাণ করার ইচ্ছে করলেন তো প্রথমে ইসালাম সহযোগিতা করতেছিলেন তো আগের জমানায় পাথরের উপরে পাথর রাখতো মাঝখানে মাটির লেপ দিত পুরাতন বাড়ি ঘর গুলো এমন দেখা যায় মাটির লেপ দেওয়া হতো তো মূল কাজটা করতেছিলেন হজর ইব্রাহিম আলী পাথর রেখে পাথর উপর রাখতেছেন আরেকটা পাথর রাখতেছেন এরপরে যখন নিজের পদের থেকে উপরে উঠে গেছে তখন নিচে একটা পাথর রেখে ওই পাথরের উপরে দাঁড়িয়ে তিনি কাজটা করতেছিলেন এরপরে যখন ওই পাথর দাঁড়িয়ে স্বাভাবিকভাবে যতটুকু ধরতে পারেন অতটুকু কাজ যখন করছেন এর উপরের কাজটা যখন করার এলাদা করছেন তখন পাথরটা আপনা আপনি উপর দিকে উঠে গেছে এটা ইব্রাহিম আলিস মোয়াজেজা ছিল আপনি উপর দিকে উঠে গেছে এরপরে যখন আবার তিনি নিচের দিকে নামতে এরাদা করতেন তো পাথরটা আবার নিচের দিকে নেমে যেত তো এটা আপনি আপনি উপর দিকে উঠে যেত আবার নিচে নেমে যেত এই পাথরটাকে পরে তিনি হেফাজত করছেন আল্লাহ তকবলিয়া দান করছেন যে ওনার সাথে মোতালে ব্যক্তি বস্তুর দাম আল্লাহ তালা কত বাড়াই দিচ্ছেন হাজরা আলহী ইসলামের একটা হরকতের উপরে তেয়ামত পর্যন্ত সব মানুষকে এই হরকতের নকল করার জন্য নির্দেশ দিচ্ছেন যেই পাথরের উপরে দাঁড়িয়ে তিনি পাইতুল্লাটা নির্মাণ করছেন সেই পাথরটাকে পর্যন্ত হেফাজতাম করছে এবং পাথরটাকে এতটা মর্যাদা পাথরটাকে সামনে রেখে নামাজ পড়াটা হাজিদের জন্য পাথরটাকে সামনে রেখে নামাজ পড়া। কিন্তু যেহেতু মানুষের জন্য কষ্ট হবে হরজ হবে এই ঠিক একদম পাথরকে সামনে রেখে নামাজ পড়াটাকে ওয়াজিব করার দেয়নি নামাজ পড়াটা ওয়াজিব তো যে কোনো এক জায়গায় করলেই হলো মাকামি ইগ্রাহিমকে সামনে রেখে নামাজ পড়াটা ভালো যদি সেখানে তাহলে তো পাথরের পিছনে মানে পাথরটাকে সামনে রেখে যদি সম্ভব হয় আর যদি সম্ভব না হয় তাহলে এই মসজিদে হারামের যে কোনো জায়গায় পড়লেই হবে মানা লাগবে না আমি ইব্রাহিম এবং ইসমাইল কে নির্দেশ দিয়েছে। যে তোমরা আমার ঘরকে পবিত্র রাখো লিত্তারিদের জন্য এতে জন্য এবং রুকুদাকারীদের জন্য অর্থাৎ আমার ঘরটাকে পবিত্র রাখো তো এখানে নির্দেশটা আল্লাহ ইব্রাহিম ইসমাইলা আলহিসামকে দিচ্ছেন তার তিনি যদি না পারেন তাহলে অন্যদের অন্যদেরকে দিয়ে করা হবে কিন্তু অন্যরা যদি কাজে গাফলতি করেন তো এখানে মূল জিম্মাদারি যার তিনি খবরগিনি কেন করলেন না এটার জন্য তিনিও ইন্দাল মসকুল হুকুমের গুরুত্বটা বোঝাবার জন্য মনে করো যদি কোন উস্তাদ বলে যে একটা টুপি দিয়ে বললো যে টুপিটা ধুয়ে নিয়ে আসো বললো এই টুপিটা ধুয়ে নিয়ে আসো তাহলে হুকুমের গুরুত্বটা যতটুকু হবে আদি বলে আমার এই টুপিটা ধুয়ে নিয়ে আসে ওই মুহূর্তে নেসবতের কারণে এটার গুরুত্বটা একটু বেড়ে গেল না ঠিক ওই মুহূর্তে জানা আছে এটা আমার টুপি কিন্তু ওই মুহূর্তে আমার বলার কারণে গুরুত্বটা বেশি দেওয়ার উদ্দেশ্য বাইতিয়া মিনাল আহসান কিসের থেকে পবিত্র রাখা হবে এটা একটা শুধু বলে দিলেন মোসান্ন তো এখানে তো শুধু আওসান থেকে পবিত্র না সব রকমের নাজাস থেকে বাইতুল্লাহ কে আল্লাহর ঘর যে কোনো ঘরকে পবিত্র রাখা এটা বাইতুল্লাহ আল্লাহর ঘর মসজিদ সব মসজিদ এর মোতাবল্লিদের প্রথম জিম্মাদ এখান থেকে হজর ইব্রাহিম আলী ইসলামের কয়েকটা দোয়া উল্লেখ করতেছেন যখন ইব্রাহিম বললেন হে আমার রব আপনি এই জায়গাটিকে নিরাপদ শহর বানিয়ে দিন হাটিসান দেখিয়ে দিলেন হাদল হাদাল মাকানা সুর ইব্রাহিমের মধ্যে আসছে এই শহরটাকে আপনি নিরাপদ বানিয়ে দেন এখানে আসতে হলো হাদাল মাকানা বালাদান আমিনা আর ওখানে আসছে হলো হাদাল বালাদা আমিনা। তো দুই জায়গায় দুটো এলো তো এটার ব্যাপারে বলা হয় যে এই দোয়াটা ইব্রাহিম আলী ইসলাম করছেন হলো ঠিক তখন যখন ইসমাইল এবং হাজরা আলিহিমাকে রেখে চলে যেতেছেন যখন এই জায়গাটা একদম খালি ময়দান শুধু মাকান, শুধু মকান তখন দোয়া করতেছেন হাদাল মাকানা, মকানা ইজ মাকানা। বালাদান মকানা এই জায়গাটাকে আপনি বালাত বানান আবার সেই বালাত টা হয় আমিন আর যখন বালাদ হয়ে সারছেন ইসমাই হয়ে গেছেন এবং ইসহাক আলী ইসলামের ইসহাক আলী ইসমাই চেয়ে তেরো বছরের ছোট ছিলেন ইসমাইল এর বয়স তেরো পার হয়ে গেছে ইসহাক বড় হয়ে গেছে জন্ম হয়ে গেছে তখন এটা বালাদ হয়ে গেছে অনেক লোকজন হয়েছে বনিজুর হুমের তখন ওই ওখানকার দোয়াটা রবি আলহাদ আল বালাদা আমি যে ইব্রাহিম সুরাই ইব্রাহিমের ওই দোয়াটা হলো পরবর্তীতে করা হয়েছে এই এই দোয়ার এই অংশটা করিনা যে এই দোয়াটা আগের দোয়াটা তিনি করছেন হলো ইসহাক এবং ইসহাকের জন্মের পর আলহামদুলিল্লাহ ওয়াহাবালি তার জরুরিয়তের জন্য কত বড় করে গেছে কত বড় করে গেছে দুনিয়ার কোন ব্যক্তি তার জরুরিয়তের জন্য এত বড় করতে পারবে না যত বড় আদালত ইব্রাহিম আলী ইসলাম তার জরুরিয়তের জন্য করে গেছেন বিশেষ করে আহ দেখে এখানে বেশ কয়েকটা দোয়া কথা উল্লেখ করবেন তার মধ্যে আল্লাহ আল্লাহ এটাকে সম্মানিত একটা এলাকা বানিয়ে দিচ্ছেন কোন মানুষের রক্ত প্রবাহিত করা হতো না জুলুম করা হতো না এমন ভাবে নিরাপদ বানাইছেন যে যারা আল্লাহকে মানত না তারাও হুকুমটা মানত যারা আল্লাহকে তারা মানে কুদরতি একটা নিরাপদ আলোয় বানাই না বরং অন্যান্য জীব নিরাপদ সেখানে কোন শিকারী প্রাণী কে শিকার করা হতো না এই নিরাপত্তাটা এটা শুধু প্রাণীর ব্যাপারে না বরং উদ্ভিদের ব্যাপারে সেখানে এখানকার অভিবাসীদেরকে আপনি ফল ফলাদি দ্বারা রিচিক দান করুন ফল ফলাদি দ্বারা রিচিক দান করুন দ্বিতীয় দোয়া এটা আল্লাহ ইব্রাহিম আলহ ইসলাম দোয়াটা কবুল করছেন এইভাবে যে মক্কার নিকটেই একটা জায়গাকে আল্লাহ খুব উর্বর বানাই দিচ্ছেন যে এই জায়গাটাকে বলা হয় তায়েফ তো ওখানে এত উর্বর বানাইছেন যে সেখানে যেটা ছিল সিরিয়াতে শামে ফিলিস্তিনে সেখান থেকে জিব্রাইল আলী ইসলামের মাধ্যমে ওই পুরো এলাকাটাকে সেখান থেকে সরায়া এই মক্কার কাছে যে তায়েফ সেখানে এটা বসাই গেছে ইসরায়েলি রেওয়ায় ওই হাসিয়ার মধ্যে আওয়ালা দিশা হলো রূহ দেখো হাশিয়াটা একটু দেখ লম্বা দোয়া ইব্রাহিম من قريه فلسطين كثير الثمار فاتى وجاء بها فطاف حول البيت سبعا ثم وضعها على ثلاث مراحل من مكه وهي الطائف ولذلك سميت به الى اخري রূহ পুরো রিওয়ায়েত হলো ইসরা রিওয়ায়েত একটা এলাকাতে নিয়ে সেটা রাখছে এই জন্য এটা নাম হয়ে গেছে তাই হাওয়ালা দিছে যে রোহ রোফ বলে সাধারণত অন্যান্য কিতাবে রুখ বললে মানে কিতাব বলে যদি রোফ শব্দটা উল্লেখ করা হয় তাহলে সাধারণত উল্লেখ হয়ে আজে বাজে কথা এটার মধ্যে বলা হয় এটা ইসরাইলি রাত এখানে যেটা আনছে এটা সই হয়নি তো বলতেছে যে মক্কা শরীফটা ছেলে ছিল একদম শূন্য এ আহলাহু থেকে বদল মানহম বিধিবাসীদেরকে দ্বারা উদ্দেশ্য হলো। তাদের মধ্য থেকে যারা ইমান আনবে তাদেরকে মান আহ মানা মিন বি আহল থেকে বদল এখানে বিশেষ ভাবে দেখো কথাটা কার ইব্রাহিম ইসলাম ইসলাম একটা কথা দিয়ে তাম্বি করছেন উনি প্রথমে বলছিলেন যে বলার সময় তিনি ওই কথাটা খেয়াল রাখতেছেন তিনি আহ বলেছেন তাদেরকে বিশেষ ভাবে তিনি এখানে দ্বারা তাদেরকে খাস করেছেন আল্লাহ কথাটার সঙ্গে মিল রাখার জন্য তখন আল্লাহ না কিন্তু দুনিয়ার জীবনে রিজিক পাওয়ার ব্যাপারটা সেটা আমি আমি রেখেছি সেটা যারা ইমানদার তাদেরকেও দেব। যারা কাফের তাদেরকেও দেবো আর সেটা যে করে তাকেও আমি অল্প কিছু কাল জীবন ভোগ করার সুযোগ দেব এটা হলো এটার একটা তর্কি ওমান্তি অহু আর এই মানটা সেটা আবার তাহলে তাহলে তাহলে সেখানে মাতু পালে সেটাই হবে যে মান আনা তখন এবার এইভাবে একটা তো কী মুস্তানিফা বললেন যে মান কাল আর জুপু ফেরেদের আর আরেকটা তর্কিব হলো মান কাফারা সেটা হলো আল্লাহাম সেটা এটা মান কাহারা তাহলে ওই স্রোতে অফারা ওর আখ কিসের উপরে হবে ওয়ের আঃ তখন এইভাবে হবে মান আনা আর এরপর আমি তাকে জাহানো আমি জাহান্ন দিকে টেনে নিয়ে যাবো নিরাপদ বানান দ্বিতীয় দোয়া হলো তাদেরকে আপনি রিজিক দেন তবে রিজিকটা দেন ফল দ্বারা দোয়া আরো আসতেছে দেখো দোয়ার মধ্যে প্রথম দোয়াটা হলো জায়গাটা নিরাপদ শহর বানান নিরাপদ বানান শহর বানান নিরাপদ বানান শহর বানানোর দোয়াটা করছে এটা তো স্বাভাবিক নতুবা তাদের জীবনযাপন করাটা এখানে মুশকিল হবে একা থাকতে পারবে না শহর যদি দূরে থাকে তাহলে স্বাভাবিক ভাবেই এই জীবনযাপন করার জন্য অসুবিধা হবে আবার শহরটা শহর রিজিক এর দোয়া এরপরে সামনে আসতেছে সামনে যে আরো দোয়া দোয়ার কথা আসতেছে যে আমাকে এবং আমার জরুরিয়তের মধ্যে একটা দলকে আপনি আপনার অনুগত বান্দা বানান সবগুলো দোয়ার আগে তিনি নিরাপদ এই দোয়াটা করতেছে। এটা কেন করতেছেন একটা মানুষ যদি সে নিরাপদ না থাকে তাহলে সত্য সঠিক হক জিনিসটা তার সামনে স্পষ্ট হলেও সে যদি মনে করে যে হকটা আমি গ্রহণ করলে আমি নিরাপত্তা আমার থাকবে না তখন সে সত্য জিনিসটা তার সামনে স্পষ্ট হলেও সে সেটা গ্রহণ করতে পারবে স্বাভাবিক আগে আল্লাহ করতেছেন এই শহরটা নিরাপদ বানান এবং তাদেরকে আপনি নিজেকে ঝামেলা থেকে মুক্ত রাখেন এটা একটা স্বাভাবিকভাবে একটা মানুষ স্বভাব একটা দাবি যে আগে আমি নিরাপদ হই নিরাপদ হওয়ার পরে এরপর আমার সামনে শবটা তুমি প্রকাশ করো তাহলে আমি হকটা গ্রহণ করবো ইসলাম সেটা তো মানুষের স্বভাব যা করে আল্লাহ যে আগে সেখানে ইসলামের ফিতরতের দাবি হলো তাকে আগে তুমি নিরাপদ বানাও তার নিরাপত্তার ফিকিরটা তুমি আগে করো এরপরে তার সামনে তুমি ইসলামের দাওয়াতটা দাও রসুলের তালিম সালামের সিরাদে এর ঘুরি ঘুরি নজির আছে ইসলামে যেখানে নিরাপদ হোক এরপরে তাকে আমি অন্যান্য জিনিসগুলোর কথা বল যেখানে অবস্থাটা এমন হয়েছে যে মুসলমান নিরাপদ না নিরাপত্তার মধ্যে কোনো হলন আসতেছে তো রসুল করিম সাল আলি দিনের সব কাজ বন্ধ রেখে এই বিষয়টা আগে দেখ এটা নজির যখন শঙ্কা দেখা দিছে দিনের সব কাজ এই মুহূর্তে বন্ধ আগে মুসলমানকে নিরাপদ বানাও মুসলমান যখন নিরাপদ হয়ে যাবে তখন কোন মুসলমান ইসলামের গন্ডি থেকে বের হবেন আর নতুন করে মুসলমান আসবে মুসলমান যখন নিরাপদ হয়ে যাবে কোনো মুসলমান এই ইসলামের এরিয়া থেকে বের হবে আর অন্যান্য মুসলমানরা ইসলামের সৌন্দর্য দেখে এটার ভিতরে ঢুকতে থাকবে কিন্তু যদি ইসলাম এবং মুসলমান নিরাপদ না থাকে তখন স্বাভাবিক মানুষ নিরাপত্তাটাই তার সামনে বড় হিসেবে মানুষ দেখে যদি ইসলাম মুসলমান নিরাপদ না থাকে তাহলে ইসলামের গন্ডি থেকে অনেক মুসলমান এমনি বের হয়ে যায় যখন দেখবে যে আমি ইসলাম ছেড়ে দিলে নিরাপদ ইসলাম ছেড়ে দিলে আমার ইজ্জত ইসলামটাকে অটোমেটিক ছেড়ে দেবে অন্যান্য কাফেররা যখন দেখবে যে ইসলামে ঢুকলে তো আমি নিরাপত্তাহীনতার মধ্যে ঢুকবো ইসলামের মধ্যে ঢুকবে না একটা ফিত্রি একটা জিনিস রসুল করিম সালামের সিরিয়াতি ভালো করে মোতালা সেই জিনিসটা বুঝবে এই জন্য এই জিনিসটাকে একদম রাখবে একদম রুজুল্লাহ আলী আসসালামের ওফাতের পর পর সিদ্দিক আকবর উদী এই জিনিসটাকে মুকাদ্দম রাখছে মদিনা অনিরাপদ হয়ে গেছে কাফেররা মুসলমান যারা ছিল মদিনার আশপাশে দুই তিনটা এলাকা ছাড়া বাকি সবাই মুরতাদ হয়ে গেছে এদিক দিয়োকলিয়াস হামলা করার জন্য উৎপাদতে বসে আসে তখন সবচেয়ে বেশি জরুরি ছিল নিরাপত্তার ব্যাপারটা সিদ্ধি আকি আল্লাহ এটা খুব এরপরে আল্লাহ যেটা করছে না মক্কার যেমন ছিল মক্কায় তেমনই ছিল রসুল তো তিনি ছিলেন আকর রহমান আলী তারাই তো ছিল মক্কাতে রসুল সালি হাসম ই দাওয়াতের তরিকা রসুল্লাহ সবকিছু তো মক্কায় ছিল সবকিছু ছিল কিন্তু তারপরেও মক্কার মধ্যে মুসলমানের সংখ্যা মক্কার মধ্যে এটা পূর্ণ ছিল না আল্লাহ তালেকমটা এমন ছিল আমনিহতের জিনিসটা যেহেতু পূর্ণ ছিল না এজন্য দেখা যায় যে মক্কার মধ্যে ইসলামের দাওয়াতটা ওইভাবে ছড়ায় যারা ইসলাম বুঝে ফেলছে হয়ে গেছে যখন হুদাইবার চুক্তি হয়ে গেছে যে মক্কার কাফের মুসলমানকে উত্যক্ত করবে না মুসলমানরা জবরদস্তি করে কাফের কে মুসলমান ইসলাম ঢুকাবে না আমনি হয়ে গেছে এবার হুদাই সন্ধির পরে ইসলামের সংখ্যাটা একদম পুরো খুব তাড়াতাড়ি বেড়ে গেছে একদম খুব তাড়াতাড়ি বেড়ে গেছে মোট সংখ্যা দেড়শো কি পনেরো দুইশ বছর পার হয়েছে সাহাবাহরামের সংখ্যা মাত্র দেড়শো কি দুইশ বদরের যুদ্ধ এরপরে উহুদ তারপরে আহজাব তারপরে হলো হুদাই বিয়া হুদাই বিহার সময় সংখ্যা চোদ্দশো আর মুদিনাতে ছিল এই যারা যারা ছিল মনে করবকিছু মিলে না হোদাইব হয়ে গেছে এমন হয়নি দেবে না কাফেরা আমাদের গায়ে হাত দেবে না কোন একটা কাফের সে চিন্তা করে আমি যদি মুসলমান হয়ে যাই তাহলে আমার দুশ্মন যারা কাফের তারা আমার গায়ে হাত দেবে না এই অবস্থাটা যখন হয়ে গেছে হোদাই বিয়া ষষ্ঠ হিজড়িতে অষ্টম হিচড়িতে দুই বছরে প্রায় দু হাজার দুই বছরে হয়ে গেছে দশ হাজার এই দাওয়াতের কারণে না আমনিও তার সুরাহা হয়ে গেছে এই জন্য হাতে মক্কা হাজার সাহাবি ফাতে মক্কা এক বছর কি দেড় বছর পর বিদায় হজ বিদায় সময় সাহাবিদের সংখ্যা কত হয়েছে এই কথা হয়েছে সোয়া লক্ষ সাহাবি এই দেড় বছরে এত সংখ্যা বেড়ে গেছে কি কারণে সুদাম নিয়েতেন সুদাম নিয়েতেন কি বোঝা গেল বুঝা গেল যে তেরো বছর তেইশ বছরটাকে আল্লাহ তালে এইভাবেই দুনিয়ার মানুষকে একটা শিক্ষা দেওয়ার জন্য এইভাবে আল্লাহ তালা ভাগ করে দিয়েছেন তেরোটা বছর হুজুর সাল্লাহ আলী হসনাম মেহনত করছেন হুজুরের পক্ষ থেকে কোন রকমের কোতাহি হয়নি কিন্তু ফলাফল হয়েছে একদমই ক কিন্তু যে তেরো শেষ হয়ে দশ শুরু হয়েছে দশটা যত সামনে বাড়ছে যত সামনে বাড়ছে এ দ্বারা কি বোঝা গেল যে হালাতটা যদি হুজুরের মক্কার তেরো বছরে হুজুরের হাতে রসুলের হাতে মুসলমান হয়েছে পোনে দুইশর মক তো ওই মক্কার এই হালাতটাই যদি সামনের দশ বছরও থাকতো তাহলে তেরো বছরে যদি হয় পোনে দুইশ দশ বছরে কি কম হইতো না কে দশ বছরে কম হইত না করিম সালি হাসালামের উপস্থিতিতে পরে যদি ওই ধারাটা চালু থাকত। তাহলে এই অনুপাতে মুসলমান হলে কি পরিমাণ মুসলমান হইত কেউ কি পরিমাণ হইত কিন্তু আল্লাহ তালা দেখাই দিছে যে যদি সেই মক্কার ধারাটাই যদি চালু থাকে তাহলে মুসলমান তো হবে মুসলমান হবে না এমন না কারণ ইসলামটা এমনই যে মায়ের মূর খাইয়েও মুসলমান হয়েছে কিন্তু মুসলমান হয়েছে কম তো মক্কার সেই মেহনতটা যদি চালু থাকে তাহলে মুসলমানটা হবে কিন্তু মুসলমান হওয়ার ধারাটা এমন ভাবে হবে কিন্তু যখন আমনিয়ার মাস পরিষ্কার হয়ে গেছে যেখানে হাতে মক্কার সময় মাত্র আট এক থেকে দেড় বছর পরে সেটাই হয়ে গেছে তো যদি ওই ওই মক্কার অবস্থাটাই থাকতো তাহলে সোয়া লক্ষ মানুষ আর আজকে আমরা সাহাবি হিসাবে পাইতামি পাইতামি না মক্কার অবস্থাটা দেখো মক্কার অবস্থায় রসুলের পক্ষ থেকে কোনো কোথাহি হয় নাই কিন্তু খালিদ বিন অলিদের মতো একজন ব্যক্তিকে ওই মক্কার মেহনতে মুসলমান বানাইতে পারে নাই সুফিয়ানকে মুসলমান বানাইতে পারে বিচক্ষণ একটা ব্যক্তি ইসলাম গ্রহণ করার পরে কি পরিমাণে দেখাইছেন নিজের জবান দিয়ে রসুলের নিজের দিলের দরদ দিয়ে আমরিবুল্লাহের মতো ব্যক্তিটাকে মুসলমান বানাইতে পারেন আবিকে মুসলমান বানাইতে পারে নাই হিন্দাকে মুসলমান বানাইতে পারেন কি বোঝা গেল মানে রসুল্লাহামের সেই মেহনতাই যদি বহাল থাকতো তাহলে এই মানুষগুলোকে ইসলামের কিন্তু ঢুকানোই যেত যে এই মানুষগুলো পরবর্তীতে এক একজন কি বীর হয়েছে জেনারেল হয়েছে ইসলামের এ তারা কি বোঝা গেল বুঝা গেল যে দামি মানুষগুলো ওই শুধু নরম কথায় দার দিনের কারণে মুসলমান হবে না কিন্তু যদি সেই আমনিয়তের ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় দিনের দরদ এবং সাথে তলোয়ারও থাকে তাহলে এই দামি মানুষগুলো মুসলমান হয়ে যায় এখন কেউ যদি হাজর বেলালকে দেখে সে খুশি হয়ে যায় যে বেলাল অন্তত মুসলমান হয়েছে ওয়াকিব মুসলমানকে হারাইবা আমর ই আস কে হারাই কি বুঝে নাই অর্থাৎ এই মেহনতের দ্বারা কেউ যদি শত শত বেলাল নিজের দলে এসে গেছে এটা দিয়ে খুশি হয় আসলে এটা খুশি হওয়ার মতো জিনিস না এই মেহনতার যদি এটার পাশাপাশি এখন কি সেটা হইতেছে খুশি হওয়ার মতো জিনিস কিন্তু শুধু অল্পতে খুশি কেন হবার ইসলাম এমন না যেটা শুধু ওই বেলাল তারপরে সালমান ওনাদের মতো সাধারণ মানুষ করবে না ইসলামটা এমন না ইসলামটা এমন ইসলামে আবু সুফিয়ানকে আকৃষ্ট করে আবু সুফিয়ানের মর্যাদাটা কেমন আবু জাহে এর আবু সুফিয়ানের মর্যাদাটা তার মানে সে বসু সালিয়া মোকাবিলায় যে সকল কাছে মুসলমান হইতে পারেন কিন্তু এই তলোয়ার হাতে আসছে আবু সুফিয়ানকে আমরা পেয়ে এইটা ক্যাম উৎপন্ন চালু থাকবে এই জন্য খুশি হয়ে গেছে যে কয়েকজন মানুষ মুসলমান হয়ে গেছে না এই কয়েকজন মানুষ মুসলমান হওয়া এটা শুধু ইসলামের পেট ভরবে না বরং তার চেয়ে আরো অনেক বড় বড় মানুষগুলোকে তো ইসলামের ভিতরে আনতে হবে আসতেছেন আসতেছেন মানে ইসলামটা এমন ইসলামের ভিতরে শুধু এক দুই জন হাজার জন লক্ষ জন লক্ষ জন মুসলমান হাকিকত ওয়াজে হয়নি বরং ইসলামের হাকিৎকতটা তখন হবে যখন কোটি কোটি মানুষ একসাথে ইসলামের ভিতরে ঢুক কোটি কোটি মানুষ একসাথে ইসলাম ভিতরে ঢুক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হয়ে গেছে আরে লক্ষ লক্ষ মুসলমান হয়েছে কিন্তু কোটি কোটি মানুষ এখন মুসলমান হয়নি এদেরকে ইসলামের কে কে ইসলামের ভিতরে এদের ইসলামে আনার পিছনে বাধাটা কোন জিনিসটা এই বলো বাধাটা কোন এক শত্রুর সামনে একরার করতো আবু সুফিয়ানের ওই যে বুখারি রেবায় সব জানা ছিল তারপরে ইসলাম গ্রহণ করেন এর দ্বারা কি বোঝা গেল যে শুধু একজনে অজানার কারণে ইসলাম গ্রহণ করে না ব্যাপারটা এমন না ব্যাপারটা এমন না কিছু জানার পরেও আরেকটা বাধা থাকে আর একটা বাধা থাকে দুইটা লেখা লাগবে শুধু শুনো সব কথা লিখব না যে কোনো হক জিনিস না জিনিস এটা মানার পিছনে গ্রহণ করার পিছনে মানুষের বাধা থাকে দুইটা একটা হলো জিনিসটা যে এটা না জানা একটা জিনিস না জানে না এ কারণে মানুষ করে না এটা একটা জানে কিন্তু হক জিনিসটাকে গ্রহণ করে না ফে জিনিসটাকে গ্রহণ করে কি বললাম দুইটা একটা হলো জাহালাত এটা কি মনে চায় না এটাকে আরো বলে বলা হলো একটা হলো সুভা আরেকটা হলো শাহওয়া কি শুভহা আরেকটা হলো শাহা একটা জিনিস না বাস্তবে এটা না ফেলে উপকারী এই উপকারী জিনিসটা মানুষের কারো শোভা হলো এটা মন চায় না এই জন্য গ্রহণ করবো এখন এখন শুনো যে অধিকাংশ মানুষ অধিকাংশ মানুষ একটা জিনিস তার একটা জিনিস না ফের হক হক মানুষ গ্রহণ করে না করার পিছনে অধিকাংশ মানুষের ক্ষেত্রে কারণ হয় দ্বিতীয়টা প্রথমটা না মানে একটা জিনিস নাফে নাকি না এটা শোভার কারণে করে না নাফে জিনিস গ্রহণ না করার পিছনে শোভা এটা সবার বেলায় কারণ না কিছু কিছু মানুষের ব্যাপারে কারণ কিন্তু আকসারের ব্যাপারে হলো শোভা নাই কিন্তু শাহওয়ার কারণে সেটা গ্রহণ করে এটা সহজ একটা মেসাল বুঝে যেমন ধরো সংখ্যাটা কত কয়জন ধূমপান বর্জন করাটা না ধূমপান করাটা ক্ষতিকর এই কথাটা জানা নাই এ কারণে ধূমপান করে মানে শোবার কারণে ধূমপান করে আছে মানুষ কিন্তু জানা আছে ধূমপান করাটা ক্ষতিকর জানা আছে না শুধু প্রত্যেকটা না পর্দা করে না যে পর্দা এটা ইসলামের বিধান এটা করলে তার ফায়দা আছে এই ব্যাপারে তার শোভা আছে শোভার কারণে পর্দা করে না এই মানুষের সংখ্যা বেশি না কম এই মানুষের সংখ্যা কম না অধিকাংশের ব্যাপার হলো তার জানা আছে ইসলামে পর্দা আছে কিন্তু আছে তার শোভা আছে এই কারণে নামাজটা পড়ে না ব্যাপার তেমন আকচারদের গেলাই হলো জানে নামাজ ফরজ বল দাওয়াত দিলে তো বলে হুজুর জানি নামাজ ফরজ কিন্তু আসলে পড়া হয় না কি বোঝা যায় নামাজের মতো নাফে জিনিস শোভা নাই কিন্তু শাহওয়ার কারণে সে পড়েন এটা সবার বেলা সব ব্যাপারে মানে এটা দুনিয়াবি ব্যাপারী ব্যাপার শোভা শোবার কারণে নাফে গ্রহণ করে না এমন মানুষের সংখ্যা কম কারণে গ্রহণ এমন এখন শোভা দূর হয়ে গেলে যারা শোভার কারণে করে না শোভা দূর হয়ে গেলে তারা ওই জিনিসটা গ্রহণ করে নেবে এখন শোভা সন্দেহ এটা দূর করার উপায় হলো আলবায়ন শোভা দূর করবে কিসের দ্বারা আলবায়ানের দ্বারা কিসের দ্বারা আলবায়ন তো যাদের শোভার কারণে একটা জিনিস গ্রহণ করে না তাদের সামনে যদি বয়ান এসে যায় তাহলে তারা শোভা দূরে হলে গ্রহণ করে কিন্তু আকসার মানুষের অবস্থা হলো যে তারা শাহার কারণে কোন একটা জিনিস গ্রহণ করে যাদের সাহ কারণে গ্রহণ করে না তাদের যেহেতু কোনো শোভা নাই এজন্য তাদেরকে শুধু বয়ান করা হলে তারা কখনোই না খেয়ে জিনিসটা গ্রহণ করবে। যে সিগারেট খায় তার তো জানা আছে সিগারেট খেলে তার স্বাস্থ্যের ক্ষতি হবে তুমি বুঝেই যে সিগারেট খেলে এই ক্ষতি হবে এই ক্ষতি হবে এই ক্ষতি হবে স্ট্রোক হবে হৃদরোগ হবে এই হবে সেই হবে এত জানাই আছে তুমি কি জানা আছে কারণে তো এখানে দুইটা জিনিস কথাটা ভালো করে বুঝে ওইটা এই জিনিসটা বুঝা গেলে অনেক জায়গায় তোমার হল হয়ে যাবে যে দুইটা কারণে মানুষ ইসলাম গ্রহণ করে না বা ইসলামের কোন একটা নাফে হুকুম সেটা সে গ্রহণ করে না একটা হলো শোভা একটা হলো শোভার এজালা হবে বয়ানের দ্বারা আর শাহওয়ার এজালা হবে বিশ সাইফের দ্বারা যখন শাহওয়ার এজালা হয়ে যাবে তখন শোভা তো আগের থেকেই নাই শাহাতের হয়ে গেছে দলে দলে মুসলমান হয়েছে শাহ হয়ে গেছে ইসলাম পরিষ্কার দিনে হক কিন্তু মন চায় না কিন্তু যখন কুয়া এসে গেছে তলোয়ার নিয়ে সাহবা আসছেন ইসলাম গ্রহণ করবানা তো আমাদের গোলাম হয়ে তোমাকে থাকতে হবে ইজ্জতের জিন্দি যাপন করতে পারব না এবার শাহওয়া দূর হয়ে গেছে আর এবার মন চাইতেছে এইবার স্থান গুলো এই ভালো করে লেখাপড়া করলে নিজের জীবনটা বনবে এই কথাটা তোমাদের কে না জানে বলো যারা সামনের টেবিলে যারা একদম পিছনের টেবিলে সবাই জানে না ভালো করে লেখাপড়া করলে তোমারই উপকার হবে এই কথাটা সবার নানা আছে না কিন্তু ভালো করে লেখাপড়া কয় করে না এই মানে এটার মধ্যে কোনো শোভা নাই। কিন্তু যদি চাপ দেওয়া হয় চাপ দেওয়া হবে সবাই ভালো করে করি চাপটা দেওয়া হলে শক্তিটা প্রয়োগ করা হলে সবাই করবে ভালো তার মানে সবার জানা আছে ভালো করে লেখা পড়া করলে আমার জীবনটাই বনবে কিন্তু বন্ধ করা এটাও বলতেছি না করা হবে কিন্তু বয়ান করা হবে বাকি চাপও দেওয়া হবে জন্য মাদ্রাসা স্কুল যাই বলো ভালো করে লেখা করা হয় কোন মাদ্রাসা গুলোতে যে মানুষের চাপ থাকে সেখানে খুব বয়ান হয় ভয়ানো হয় বাকি চাপটাই হলো মেন জিনিস সেখানে সব তালে একদম খুব ভালো সবারই মন চাই করতে এমন না চাপের কারণেই পড়ে আর চাপ জিনিসটা এমন যে চাপের কারণে পড়লে আস্তে আস্তে মনটাও চেয়ে যায় এই জন্য যে তারিখের মধ্যে অনেক ঘটনা পাইবা যে কিছু কিছু মুসলমান হয়েছে শুধু তলোয়ারের ভয়ে মুসলমান হওয়ার পরে আমার ভালো লেগে গেছে তলোয়ারের ভয়ে নিজের যানটা বাঁচাবার জন্য মুসলমান হয়েছে কিন্তু পরে আমার ভালো লেগে গেছে একরামা যান বাঁচাবার জন্য মুসলমান হয়েছে সফমান ইবনে উমাইয়া শুধু জানটা বাঁচাবার জন্য মুসলমান হয়েছে কিন্তু পরে ভালো লেগে গেছে এটা হলো শোভা আর শাহ এখন একজনের শোভা একদমই নাই তুমি তার শোবার কারণে সেমন না হলে যত মানুষের বেপর ব্যাপার যত মানুষ নামাজ ছাড়তেছে সবার ব্যাপারটা এমনই তাদের উপর তুমি যদি চাপ প্রয়োগ করতে পারো সবাই নামাজ পড়তে শুরু করবে আর নামাজ জিনিসটা এমন যে নামাজ পড়তে থাকলে অটোমেটিক তার কাছে ভালো লাগে অটোমেটিক তার কাছে ভালো লাগে তোমাদের মধ্যে আকসাররা আল্লাহ আমাদেরকে এই জিনিসটা বুঝার তো তোদের এই যেটা বলতেছিলাম যে ইব্রাহিম আলী ইসলাম প্রথম দোয়া করতেছেন এরপরে দ্বিতীয় দোয়াটা হলো আপনি এই এলাকার অধিবাসীদেরকে ফল ফলাধি তারা কি পরিমাণ করে তিনি জন্য করতেন যে আল্লাহ এই জমিনটাকে আপনি উর্বর করে দেন যেন এখানে ফলমূল অনেক বেশি পরিমাণে হয় করতে পারতেন না কি করতে পারতেন না তাহলে কি হইতো যে মক্কার আশপাশ পুরোটা একদম উর্বর হয়ে যেত এখানে ফলমূল অনেক বেশি হইতো কিন্তু তাদের কাজ করে খেতে হতো চাষাবাদ করতে হতো তারপরে কি ফলমূল হইতো তিনি তো একদম প্রথমেই বলতেছেন যে আমি তাদেরকে এখানে এখানে আমার রাখার উদ্দেশ্য মানে দিনের উপরে চলবে কথা আসলে প্রথমে আসে পাখির গোস্তি তাই আসতা পাখির গোস্ত কিন্তু সবচেয়ে সুস্বাদু তো রিজিক দ্বারা দ্বারা রিজিক দিতে বলতেছে এখন দেখো সামারাতারাতের থামারা এখানে সবকিছুর সামারা উদ্দেশ্য সব কিছুর থমারা উদ্দেশ্য শুধু গাছের থামারা এটা করি না হলো অন্য আয়াত ইউজুবা ই নতুন যত কিছু উৎপাদিত হইতেছে সবগুলো হলো মেশিনের সামারা মেশিন মেশিনের সামার ইব্রাহিম আল্লাহ ইসলামের দোয়াটা ছিলারাত আর এই দোয়াটা আল্লাহ কিভাবে কবুল করছে যারা শুরু আহমিন্তুধু ওরা ওখানে খাইতেছে ওদের মধ্যে যারা ভালো মানুষ তারা তো ঠিকই বলতে করতেছে আর খারাপ মানুষ তো থাকবেই যেটা এখানে বোঝা যাই না আসেন কেটে সবটার মত তো সবকিছু পাওয়া যায় পাঠ সাতটা পর্যন্ত পাওয়া যায় লাউ পাতাও পাওয়া যায়